বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাক ইন আলহামদুলিল্লাহ ওয়ানুসলিম আলহ রসুলহিন ওয়া আলা আলিহি ওয়া সাবিহি আজমাইন আম সম্মানিত দর্শক আপনারা যারা পিস টিভি বাংলার দর্শুসন্না অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি দোয়া করি আল্লাহ তালা দিন জানার জন্য আমাদের এই প্রচেষ্টা দয়া করে কবুল করে দর্শক আমরা আলোচনা করছি সুন্নাতের আলোকে পারিবারিক জীবন আর এ প্রসঙ্গেই আমরা রসল্লাহ সাল্লামের পারিবারিক জীবন আলোচনা করছিলাম আমরা বলছিলাম রসল্লাহ সাল্লাম প্রথম ওহির নতুন অভিজ্ঞতায় ভীত সন্ত্রস্ত হয়ে বাড়িতে আসলেন তার স্ত্রীকে নিজের আতঙ্কের বিষয়টা বললেন যে আমি আমার জীবনকে নিয়ে ভয় পাচ্ছি তার স্ত্রী তাকে কি বললেন খাল্লাহ আল্লাহ আবাদা ইন্নাকাল্লা তসিলুর রাহিমা ও তাকা ও তাকুম না আল্লাহ করবেন না আপনি নির্ভয় থাকুন কারণ কারণ আপনি তো খুব ভালো মানুষ কেন আপনি কি করেন ইন্নাকালা তসিলুর রাহেম আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন তাকরিদায় মেহমানী তাকে মর্যাদা দেন আপনি আমানত আদায় করেন অত আইন হক মানুষ বিপদে পড়লে সকল বিপদগ্রস্তের পাশে আপনি দাঁড়ান আপনাকে আল্লাহ ব্যয় করবেন না দর্শক স্বামীর কল্যাণ কর্ম বিশেষ করে সামাজিক কর্মের মূল্যায়ন আমরা অনেক সময় করতে চাই না আমরা পারিবারিক কর্মের মূল্যায়ন বেশি করি স্বামী আমাকে সময় দিচ্ছে ছেলেপেলের জন্য কাজ করছে সমাজে যে কিছু কাজ করে পরের উপকার করে পরের কল্যাণ করে মানুষের মেহমানদারি করে এগুলো অনেক সময় আমরা পারিবারিক জীবনে অবমূল্যায়ন করি দর্শক উভয় উভয়ের এই কাজগুলোর অতি মূল্যায়ন করতে হবে কারণ বরকতের জন্য এটাই তো উৎস রাস্লাম নবের আগে যেমন ছিলেন পরও তেমনই ছিলেন আত্মীয় স্বজনের হকাদায় করা পারিবারিক জীবনে আমরা সাধারণত স্বামী অথবা স্ত্রী দাম্পত্য সাথীর সামাজিক কর্মের মূল্যায়ন করে না বরং অবমূল্যায়ন করি আর পারিবারিক কর্মের বেশি মূল্যায়ন করি স্বামী অথবা স্ত্রী আত্মস্বজন দেখাশোনা করে আমানত আদায়ী করে মেহমানদারি করে বিপদাবদে মানুষের কাছে যায় আমরা মনে করি এটা হলো পরিবারের হক নষ্ট কখনো নয় পরিবারকে সময় দিতে হবে কিন্তু পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি এই কাজগুলো যদি আপনার স্বামী করেন অথবা আপনার স্ত্রী করেন তাহলে বুঝতে হবে যে আপনি খুব বড়ো নিয়ামত পেয়েছেন এর মাধ্যমেই তো আল্লাপর দেন। আত্মীয় স্বজনকে দেওয়া আমরা অনেক সময় মানবীয় দুর্বলতায় খুব খারাপ মনে করি বাইকে টাকা দিয়েছে বোনকে টাকা দিয়েছে চাষাকে টাকা দিয়েছে বিপদ আপদে তাদের কাছে গেছে তাদের বিয়ে সাধিতে সহযোগিতা করেছে আমরা মনে করি এগুলো উটকো ঝামেলা দর্শক এই আত্মকেন্দ্রিক মানুষগুলো কখনোই সুন্নতমুখী সুন্দর পরিবার পেতে পারেন আর এজন্যই তো আমরা দেখছি রসল্লাহ সাল আলিউসাল্লাম কিছুটা ভীত হয়ে যখন খাদি জারাদি আল্লাহ তালাকে বললেন যে আমার ভয় হচ্ছে তখন তিনি তার এই সমাজমুখী কর্মগুলোর মূল্যায়ন করলেন স্ত্রী স্বামীর কর্মের মূল্যায়ন করে এটা স্ত্রীর যেমন একটা বড় গুণ স্বামীরও সফলতা যে স্ত্রী তার কর্মগুলো অনুভব করতে পেরেছে দর্শক এভাবেই আমরা দেখেছি রসল্লা সাল্লাহসাল্লাম বললেন যে সবাই যখন অবিশ্বাস করেছে খাদিজা আমাকে বিশ্বাস করেছে এটাই তো আমাদের উচিত স্বামী স্ত্রী সর্বদাই চেষ্টা করতে হবে যেখানে দিনের বিরোধিতা নেই ঐক্যমত হওয়ার চেষ্টা করা স্বামীর সাথে বিরোধিতা করে পরিবারকে সবসময় ঝগড়ায় ফেলে কি লাভ আজত খাদিজা আর দিয়তাল আনহা স্বামী যখন দিন নিয়ে আসলেন প্রথমেই তিনি মানে নেছেন কোনো দ্বিধা করেননি আপত্তি করেননি এখানে দুজনেরই সফলতা আছে স্বামীর সততা নিষ্ঠা সত্যবাদিতা স্ত্রীকে মুগ্ধ করেছিল তিনি মিথ্যা বলতে পারেন না তিনি যেদিন নিয়েছেন অবশ্যই সত্য পাশাপাশি স্ত্রীর ভিতরে যে সত্য গ্রহণের স্পৃহা এবং স্বামীর প্রতি শ্রদ্ধাবোধ স্বামীর প্রতি ভালোবাসা এটা অত্যন্ত বড় বিষয় দর্শক হয়তো আয়সারদি আল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হচ্ছে ইমাম তার সহিদ গ্রন্থে এনেছেন এবং আদাবুল মুফরাদ গ্রন্থে বিভিন্ন সহি সনদে অনেকগুলো বর্ণনে এনেছেন আয়সারনাকে অনেকেই প্রশ্ন করত তাবের ভিতরে রসুলাল্লাহ সাল্লাম বাড়িতে এসে কি করতেন তিনি কি বলেছেন কানা বাসার মিনাল বাসার তিনি একেবারেই মানুষের মতো একদম সাধারণ মানুষের মতো আমাদের সাথে আচরণ করতেন কিন্তু মানুষই ছিলেন কানাফি মেহনতি রসুল্লাহাম বাড়িতে থাকতেন তার স্ত্রীর কর্মে তার স্ত্রীর খেদ নিয়োজিত থাকতেন আল্লাহ মেহনাতে আহ তার স্ত্রীর কর্মে তিনি থাকতেন তারা তার বাড়ির কাজে সহায়তা করতেন রসলাস মদিনা রাষ্ট্রের প্রধান রসুল তিনি পরিবারের স্ত্রীর কাজে সহায়তা করতেন অন্য হাদিসের রসল্লাহাম বলছেন কানাফু আলহু ইয়াহিবুহ ও গাই তাহ তিনি নিজের ছাগলটা দহন করতেন দুধ নিয়ে আসতেন নিজের ঘর ঝাড়ু দিতেন স্ত্রী রান্না করছে ঘরটা ময়লা হয়েছে নিজে কিছু ঝাড়ু দিয়ে নিতেন নিজের উজোতা নিজেই সাই করে নিতেন নিজের কাপড় নিজে পরিষ্কার করে নিতেন তাহলে রসুল্লাহ সাল্লাহামের পারিবারিক জীবনে আমরা যেটা দেখতে পাই রসুল্লাহ সাল্লাম পরিবারে স্ত্রীদের সাথে সহযোগিতা করতেন শুধু সহযোগিতাই করতেন না নিজের কাজগুলো নিজে করে নিতেন শুধু তাই নয় পারিবারিক জীবনকে উপভোগ্য করে নিতেন একসাথে খেতে বসতেন খাওয়ার সময় পান করার সময় নিজে কিছু খেয়ে স্ত্রীর গালে তুলে দিতেন নিজে যে গ্লাসে যেখানে পানি খেয়েছেন স্ত্রীকে দিতেন স্ত্রীদের সাথে বিনোদন খেলাধুলো করতেন তাদের বিনোদনে সহায়তা করতেন আয়সালাদ্লা না বলছেন রসল্লাহ সাল্লাম একদিন ঘরে এসে বললেন এই মসজিদে হাবাসি যুবকেরা খেলা করছে তুমি খেলা দেখতে চাও লাঠি খেলা শরীরচর্চামূলক খেলা হ্যাঁ আমি দেখবো ইয়া রসুল্লাহ রসুলল্লা সাল্লাসাল্লাম আড়াল করে দাঁড়ালেন পর্দা পিছন থেকে ঘাড়ের কোনা থেকে আয়েসা না যুবকদের খেলা দেখতে লাগলেন রসুলল্লা সাল্লাহ সাল্লাম দাঁড়িয়েই থাকলেন আয়েশা বলছেন যতক্ষণ না আমি বললাম ইয়া রসুল্লাহ আর দেখব না ততক্ষণ উনি একবারও জিজ্ঞেস করলেন কি দেখা হয়েছে আরও লাগবে দেখা এখন শেষ করব একবারও বললেন সময় দর্শক রাসল সাল আলী আসসালাম স্ত্রীদের না নিয়ে কোনো আল্লাহর দিনের সফরে ফি সাবিল্লা যাননি হজে জিহাদে সফরে স্ত্রীকে নিয়ে যেতেন হুদায় বিহার সন্ধিতে স্ত্রী রয়েছেন সাথে হজের সময় রয়েছেন যুদ্ধের ময়দানে স্ত্রীকে না নিয়ে স্ত্রীর জীবন সঙ্গী সফরের সঙ্গী বাড়িতে সঙ্গী ধর্ম পালনের সঙ্গী সাংসারিক জীবনের সঙ্গী এটারই নামিত ইসলামী পরিবার রসল্লাহ সাল আলিহুয়া সাল্লাম পারিবারিক জীবনে অনেক শিক্ষা দিয়েছেন আমাদেরকে এই রকম পরিবার কিভাবে গঠন করতে হবে রসোল্লা সাল্লাস্লাম নিজে আচরণ করে দেখিয়েছেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন বিভিন্ন বিষয় আমাদেরকে শিখিয়েছেন কিভাবে পরিবারকে সৌন্দর্যময় করতে হয় দর্শক রসল্লাহ সাল আলিহুয়া সাল্লামের শিক্ষার আলোকে কোরআন নির্দেশিত শান্তিময় পরিবার অর্জনের জন্য আমরা কয়েকটা বিষয় বিবেচনা করতে পারি প্রথম বিষয় হল মানবীয় প্রকৃতি অনুধাবন করা একটা পুরুষ অপূর্ণ একটা নারী অপূর্ণ দুইজন অপূর্ণকে মিলে একটা ইউনিট গঠন করতে হয় দুইজন অপূর্ণ মিলে পূর্ণতা আসে না অপূর্ণতা থেকেই যায়। এজন্য স্ত্রীকে বুঝতে হবে স্বামী পুরুষ আমার নারী প্রকৃতির সাথে তার কত কিছু পার্থক্য আছে পুরুষকে বুঝতে হবে নারী আমার স্ত্রী যত কিছুই বলি না কেন তিনি নারী আমার পুরুষ প্রকৃতির মতো সোজা তাকে করতে পারবো না আল্লাহ রসুল সালাম এ বিষয়ে এ খায়রান আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করবেলা নারীদেরকে তো তৈরি করা হয়েছে পাঁচর দিয়ে আল্লাহা আর পাজরের হাড় যত উপরে উঠবে তত হবে অর্থাৎ দর্শক খুব ভালো করে বুঝুন নারী নারীত্ব যত বেশি হবে নারী সুলভ আচরণ যত বেশি হবে তার ভিতরে আবেগ তত বেশি থাকবে এটা বিজ্ঞান প্রমাণ করেছে যারা বলেন নারী পুরুষ সমান সমতা যদি আইনের হয় অধিকারের হয় সমস্যা নেই কিন্তু সমান মানে সব দিক থেকে সমান এটা প্রকৃতিকে লঙ্ঘন করা প্রকৃতি বৈষম্য দিয়েছে পার্থক্য দিয়েছে এই প্রকৃতিকে টিকিয়ে রাখার জন্যই তো তাই রসুল্লাহ সাল্লাহ বললেন এটা তোমাকে অনুধাবন করতে হবে যে তার ভিতরে নারীত্ব নারিত্বের পূর্ণতা যত বেশি বক্রতা ক্রেজিনেস অথবা আবেগের প্রবণতা তত বেশি থাকে কাজেই তুমি যদি তাকে একেবারে সুজা করতে চাও পুরুষ লিকায় দেয় একা সবকিছু শোনাতে চাও তাকে ভেঙে ফেলবে আর যদি বেশি ছেড়ে দাও একা হতেই থাকবে তাকে তুমি ভালোভাবে সুন্দর আচরণ দিয়ে তার সাথে সংসার করতে থাকে। ভুলভ্রান্তি হলে সমাধানের চেষ্টা করতে হবে তবে তাকে পুরুষ বানানোর চেষ্টা করা যাবে না নারী পুরুষের মতোই সব বুঝে ফেলবে আমার মতোই আচরণ করবে তার নারী প্রকৃতি থেকে বেরিয়ে আসবে এটা যেন কখনোই স্বামী না করেন রসল্লা সাল্লাম আমাদেরকে উপদেশ দিলেন নির্দেশ দিলেন রসল আল্লাহ সাল আলিহ্লাম আমাদেরকে এই অপূর্ণতার বিষয়ে কয়েকটা গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তার একটা হল যে আমাদের স্বাভাবিক অবস্থাটা বুঝে নিতে হবে সমাজে অনেকেই বর্তমান যুগে আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা ইত্যাদির কারণে পারিবারিক জীবনের প্রতি অনীহা দেখান বিবাহ না করে একা থাকায় খুব আনন্দের এরকম বোঝাতে চান এ বিষয়টা যেমন মানবীয় প্রকৃতি বিরুদ্ধ এ বিষয়টা দিন ধর্ম বিরুদ্ধ এ বিষয়টা আল্লাহর বিধান বিরুদ্ধ এবং এই বিষয়টা মানবতার ধ্বংসের জন্য যথেষ্ট তবে বিরতির পরে তা আমরা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি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 আলেমদের সংসর্গে প্রতি বুধবার রাত 9:30 টায় পুনরসম্প্রচার সকাল 8:00 টায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় দ্য অফ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল वेलकम অল অফ ইউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি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 সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ আসসালাম আলাইকুম ওয়ারাহমাতি দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আল্লাহ তালা পারিবারিক সম্পৃতি রক্ষায় যে মূলনীতি দিয়েছেন তা আলোচনা করছিলাম আল্লাহলা বললেন স্ত্রীদের সাথে ভালো আচরণ কর খারাপ আচরণ কেন আসে যখন আমরা স্ত্রীকে পছন্দ না করি আল্লাহ বললেন ফায়ংকারে তুম না তোমরা যদি স্ত্রীরকে অপছন্দ করো তাদের খারাপ লাগে হতে পারে তোমরা একটা বিষয়কে ঘৃণা করছো অপছন্দ করছো অথচ ওই বিষয়টার ভিতরে আল্লাহ অনেক কল্যাণ দিয়ে রেখেছেন সময় দর্শক এই আয়াতটা খুব ভালো করে বুঝতে হবে স্বামীকেও বুঝতে হবে স্ত্রীকেও বুঝতে হবে যারা পরিবার গঠন করবেন তাদেরকে বুঝতে হবে আমাদের দাম্পত্য জীবনে এবং সমস্ত জীবনে সব কষ্টের মূল হল কিছু চাওয়া এবং চাওয়ার পরিমাণে না পেলে অতৃপ্ত থাকা আর দুনিয়ার ব্যাপারে চাওয়ার ক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে যে আমরা জানি না কল্যাণ কিসে আমরা বিবাহের পরে স্বামী ভালো পাইনি কল্যাণ আছে আমি কল্যাণ বুঝতে পারছি না কিন্তু এটা হয়তো অনেক কল্যাণ আছে আসা আন্তাক তোমরা হয়তো কোনো কিছুকে পুরো করো অপছন্দ করো কিন্তু হতে পারে আল্লাহ তাল্লা তুমি যাকে ঘৃণা করছো এর ভিতরে অনেক অনেক অনেক কল্যাণ তোমার জন্য রেখেছে। আপনি আপনার স্বামীর হয়তো আচরণ তার রূপ তার কথা তার কর্ম বা কোনো কিছুকে অত্যন্ত ঘৃণা করছেন সত্যই আপনি এরকে ভালো বলার কোনো সুযোগ পাচ্ছেন না কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আপনার জন্য এটা বরাদ্দ করেছেন কেউ না আপনার এজন্য কোনো ব্যক্তি দায়ী নয় আল্লাহ আপনার জন্য বরাদ্দ করেছেন নিশ্চয় এর ভিতর অনেক কল্যাণ আছে আপনার মনকে বলুন দেখবেন আপনার অপছন্দ কেটে যাবে এবং আপনার এই পরিবার আপনার জীবনটাই কল্যাণময় সুন্দরময় হয়ে যাবে দর্শক এটা স্বামীর জন্য স্ত্রীর জন্যও রসল্লা সাল্লাহ সাল্লাম বললেন কোন মোমেন স্বামী তার মোমেন স্ত্রীকে ঘৃণা করবে না ঘৃণা করতে নেই করো না এটা তোমাদের নিষিদ্ধ তার ভিতরে একটা যদি খারাপ থাকে দেখবে আরও কিছু ভালো আছে এটা হল দ্বিতীয় নির্দেশনা দর্শক আপনি আপনার দাম্পত্য সঙ্গীর জীবনে স্বামী অথবা স্ত্রী যদি কোনো খারাপ দেখেন আপনার অপছন্দনীয় কিছু দেখেন তাহলে প্রথম আপনাকে বুঝতে হবে যে এই অপছন্দনীয় জিনিস এই অপছন্দনীয় আচরণ দ্রব্য বস্ত্র এটার ভিতরে হয়তোবা অনেক কল্যাণ আছে আপনি কোনো কল্যাণ অনুভব করতে পারছেন না ওটা আপনার অপছন্দ বলে বিশ্বাস হয়ে গেল তখন আপনাকে দেখতে হবে যে আমার স্ত্রী বা আমার স্বামীর কি এই খারাপটাই আছে আর কোনো ভালো নেই বড় দুর্ভাগ্য আমরা মানবীয় দুর্বলতায় খারাপটাকে বড় করে দেখি ভালোগুলো দেখি না তাই রসল সাল্লাম অন্য হাদিসে বলছেন যে দেখো আগের জামানায় বনি ইসরায়েলের নারী পুরুষেরা বিবাহ করত ছোট্ট বয়সে মেয়েটার বিবাহ হতো হাতে চুরি পড়ার আগে ছোট এরপরে তারা বৃদ্ধ বহ বছর বয়স পর্যন্ত স্বামী স্ত্রী মিলেমিশে সংসার করত অনেক অপছন্দের কিছু থাকতো তারপরেও তারা এক অপরকে ছেড়ে দিত না তোমরা কি এরকম হতে পারো না যে স্বামী স্ত্রীর খুদ ধরে স্ত্রীকে উপভোগ করার জন্য শুধু বিবাহ করে। করে আবার ছেড়ে কোন কোনো হাদিসে সহিহার ভিতরে এনেছেন এটাকে এক ধরনের মানে অনৈতিক কথা বলে আখ্যায়িত করেছেন কাজেই আমরা যখন স্বামী অথবা স্ত্রী উভয়ের জীবনের আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মিলিয়ে দিয়েছেন আমরা চেষ্টা করেছি ভালোবাসাই করার সুন্দর বাসাই করার আল্লাহ রসুল সাল্লা দেওয়া নির্দেশনা অনুযায়ী চেষ্টা করেছি পরও আমরা দেখতে পাচ্ছি স্বামীর জীবনে অনেক আছে স্ত্রীর পছন্দ না স্ত্রী জীবনে অনেক আছে স্বামীর পছন্দ না আমাদের বুঝতে হবে যে আমরাই কি এত পছন্দের এমন কিছু সবসময় আমরা দূরেরটা দেখি যে অমকের স্বামীটা বোধহয় ভালো অমুকের বউটা বোধহয় খুবই ভালো না আল্লাহ আপনার জন্য যেটা বরাদ্দ দিয়েছেন আল্লাহর নিয়ামত হিসেবে গ্রহণ করেন আল্লাহর সুক্রিয়া করেন তার ভিতরের খারাপ বিষয়টাকে আপনি ভালো আছে বলে বিশ্বাস করেন আর যদি কোনো ভালো না দেখতে পান তার অন্যান্য ভালো গুণগুলো বিচার করেন দেখবেন আপনার ভিতরে সহনশীলতা আসবে আপনার ভিতরে পারিবারিক শান্তি ক্রমান্বয়ে আসতে থাকে দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি হাসাল্লাম আমাদেরকে শেখালেন সেটা হলো দাম্পত্য সঙ্গীর ভিতরে খারাপ কিছু থাকলে জাগতিক দৃষ্টিতে খারাপ হলেও বুঝতে হবে এর ভিতরে নিশ্চয়ই কোনো মহাকল্যাণ আছে দুনিয়ায় না হলে একের হাতে এবং সত্যই আছে আপনার স্ত্রী হয়তো একটু খারাপ আচরণ করে আপনি এটা সবরের মাধ্যমে আল্লাহর কাছে বেলায়ত অর্জন করছেন আপনার স্ত্রী হয়তো একটু ভদ্র আপনার স্বামীর হয়তো একটা দোষ আছে আপনি তা সত্ত্বেও সবর করে আল্লাহ তাল কাছে মহা সৌভাগ্য কল্যাণ অর্জন করছেন আল্লাহ তালাহ এর ভিতরে আপনার কল্যাণ রেখেছেন বলে ব্যবস্থা করেছেন মুমেনের জন্য তো কোনোটাই অকল্যাণ নয় আর পাশাপাশি বিবেচনা করতে হবে আমার দাম্পত্য সাথীর অকল্যাণই তো সব নয় অনেক কল্যাণও তো রয়েছে আমরা আশেপাশে তাকালে দেখব আমাদের সে অকল্যাণ অনেকেরই রয়েছে এভাবে নিজেরা পরস্পরকে অনুভব করতে হবে পরস্পরের ভুল ত্রুটি অন্যায়গুলোর পাশাপাশি কল্যাণগুলো বিচার করে আমাদের দাম্পত্য জীবনকে সুখী করতে হবে অনুভূতিকে সচেতন করতে হবে সমাজ দর্শক এর পাশাপাশি রসল সাল আলি আসাল্লাম আমাদেরকে আরও কয়েকটা নির্দেশনা দিয়েছেন স্বামী স্ত্রীর উভয়ের জন্য বিশেষ করে স্বামীর জন্য সর্বোত্তম আচরণ ক্রোধ দমন করা এবং বিনম্র আচরণ করা এ ব্যাপারে অনেক হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল আলিহাসাল্লাম হাদিস সহ বলছেন ঈদা আহাবাহ আহ্লাবাইতিন রাজা কাহমুর রিফ যখন কোন পরিবার আল্লাহর প্রিয় হয়ে যায় আল্লাহ তাদেরকে বিনম্রতা সহনশীলতা দান করে কাজেই স্বামী স্ত্রীকে পর সহনশীলতেবে দেবে নিজেদের আচরণকে সংযত করতে হবে আল্লাহ রসুল সাল্লা এ অনেক দিক নির্দেশনা দিয়েছে মানুষের সাথে সবার সাথেই ভালো আচরণ করতে হবে তবে লৌকিকতার চাদর যেখানে খুলে ফেলা হয়েছে কেউ দেখছে না শুধু স্বামী স্ত্রী ছেলে মেয়ে সেখানে সর্বোত্তম আচরণ করাটাই হল ইমানের পূর্ণতা ধৈর্য ধারণ করা কষ্ট না দেওয়া কষ্ট সহ্য করা এগুলোকে বলা হয় সুন্দর আচরণ আর এটা হলো ইমানের পূর্ণতা আর ইমানের পূর্ণতা পারিবারিক সুন্দর আচরণে শ্রেষ্ঠত্ব লাভ করে রসুল্লাহ সাল্লাম সে বিষয়টা জানিয়ে বলছেন আকমালুল ইমান মোমেনদের ভিতরে তারি ইমান সবচেয়ে পূর্ণ পূর্ণতর পূর্ণতম ইমানের অধিকারী সেই মোমেন যার আচরণটা সুন্দর যে অন্যান্য মানুষের সাথে সুন্দর আচরণ করে দর্শক সুন্দর আচরণ এত গুরুত্বপূর্ণ কেন অন্য হাদিসে রসুলাম বলছেন বিভিন্ন হাদিসে বারবার বলেছেন সুন্দর আচরণ কম কথা বলা বেশি কথা শোনা রুড়তা না করা গালি না দেওয়া সবর করা আত্মনিয়ন্ত্রণ করা মানুষকে কষ্ট না দেওয়া এগুলো সুন্দর আচরণ এত মূল্য কেন আল্লাহ রসুলাম অন্য হাদিসে বলছেন মা সৈন হোসনে করা কষ্টকর আমরা করি শ্রিয়াম পালন করা কষ্টকর করি এটা ইমানের পরিচয় নিজের পকেটের টাকা জাকাত বা সদাকাত হিসেবে দেওয়া কষ্টকর তাও করি কিন্তু একজন লোক আমাকে রাগিয়ে দিয়েছে আমার ভিতরে পশু রেগে উঠেছে একজন লোক আমার ক্ষতি করেছে বিরক্তিকর কথা বলেছে সেই হঠাৎ পশুত্বকে নিয়ন্ত্রণ করে আল্লাহর দিকে তাকিয়ে ওই রাগের সময় আল্লাহর কথা মনে রাখতে পারা এটা ইমানের পূর্ণতা আর এজন্যই রাসুল্লাহ সাল আহসাম বলছেন আকমারুল মুমান আনসান হুম খুলকান মোমেনদের ভিতরে সেই পূর্ণতম ইমানের অধিকারী যে মানুষের সাথে ভালো আচরণ করে তবে খেয়া রহুম খেয়া রোহুম লিলিসা ইহিমুখ লোক তাদের ভিতরে শ্রেষ্ঠ কারা যারা তাদের স্ত্রীদের সাথে দাম্পত্য সঙ্গীদের সাথে পরিবারের সদস্যদের সাথে সর্বোত্তম আচরণ করে সমাজে দর্শক কারণটা কি কারণটা হলো যে আমরা সমাজে অনেক সময় রাগটা দমন করি লৌকিকতার কারণে মানুষে কি বলবে ইত্যাদি কারণে কিন্তু যখন পরিবারে ঢুকে পড়ি লৌকিকতার চাদর চলে যায় আমরা সেখানে সহজেই স্ত্রী স্বামীর উপর রেগে ওঠেন ওই জায়গায় যদি কোনো স্ত্রীর বান্ধবী আত্মীয় থাকতো তাহলে হয়তো রাগটা করতেন না ঝগড়াটা হতো না অথবা স্বামীর কোনো বন্ধু যদি ওখানে থাকত লৌকিকতার কারণে নিজেকে নিয়ন্ত্রণ করতেন কিন্তু যেখানে কোনো লৌকিকতা নেই শুধু আল্লাহ দেখছেন আল্লাহর দিকে তাকিয়ে শুধু একান্তে স্ত্রীর রুড়ো আচরণ মেনে নেওয়া সবর করা তার সাথে ভালো আচরণ করা রু আচরণ সবর করে ভালো আচরণ করা এটা হলো ইমানের পূর্ণতমের পূর্ণতা দর্শক এ বিষয়ে আরো অনেক নির্দেশনা আরোল্লা সাল্লাহ সাল্লাম আদি শরীফে দিয়েছেন নিজে বাস্তবায়ন করে দেখিয়েছেন আমরা এ পর্বে আর আলোচনা করতে পারছি না আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী কোনো পর্বে আমরা বিষয়টা আলোচনা করব আল্লাহ তালা ততদিন আমাদেরকে ভালো রাখুন এই দোয়া করে শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুব ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে সহায়ক হিসাবে কিছু বিষয় জানতে হবে এই বিষয়গুলো আলোচিত হয়েছে রলু মুলকোর আন শিরোনামে রলু মুলকোর আন শিরিজ कुरान भोजवार जन्की विषय ज्ञान रखा जरूरी जानते हम देख कुरान और इी आदर्श रविवार रत साढ़े आठ टेब समय बांगल् আল কোরআন করিম হেদায়তের সম্বান সম্বান থেকে হেদায়ত হেদায়ত পাবেন তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করে আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদি শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় जार्ध्यमिधान बोझा सहज हो जाएलम बुनियादी शिक्षा साधारण उदाहरण प्रति बुधवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल